এখতিয়ার এবং ডিজিটাল সার্বভৌমত্ব আমরা ডেটা লোকালাইজেশন সম্পর্কিত সরকারি নীতিগুলির ব্যাপারে ক্রমবর্ধমান সচেতনতা দেখছি এই হস্তক্ষেপ যদিও কিছু দেশে একটি জনপ্রিয় নীতিগত সিদ্ধান্ত তবুও এটি উদ্ভাবন এবং আর্থসামাজিক প্রবৃদ্ধির মতো অন্তর্নিহিত সুবিধাগুলি হ্রাস করতে পারে এখতিয়ার এবং ইন্টারনেটের মধ্যে সম্পর্কের একটি অন্তর্নিহিত অস্পষ্টতা রয়েছে একদিকে এখতিয়ার মূলত বিশ্বের ভৌগোলিক বিভাজনের উপর ভিত্তি করে জাতীয় অঞ্চলে বিভক্ত প্রতিটি জাতীয় অঞ্চল একটি রাষ্ট্র গঠন করে যার নিজস্ব ভূখণ্ডের উপর একার প্রযোগ করার সার্বভৌম অধিকার রয়েছে অন্যদিকে ইন্টারনেটের এমন কোনো সীমানা নেই ইন্টারনেটে এক প্রশ্নটি এর সাথে সম্পর্কিত একটি মূল দ্বিধাকে উন্মোচিত করে কিভাবে ইন্টারনেটকে আইনি এবং রাজনৈতিক ভূগোলেখী নোঙর কি করা সম্ভব পিসিএইচ গবেষণাপত্রটি পূরণ দক্ষতা এবং কানাডা আমাদের ডেটার জন্য লড়াইয়ের উপর ফ্রান্স চব্বিশ বিতর্ক ভিডিও তেতাল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড ডিপ্লো ইন্টারনেট প্ল্যাটফর্মের সর্বশেষ প্রকাশনা যে ডিজিটাল বৈদেশিক নীতির উত্থান ও রাজনৈতিক ও আইনী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি সারসংক্ষেপ তুলে ধরেছে ডিজিটাল সার্বভৌমত্ব দেজির সভরেন্ডি এর অর্থ কী যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ডক মিল্টন মুলারের মতে ডিজিটাল সার্বভৌমত্বের অর্থ যতটা জটিল মনে করা হচ্ছে আসলে ততটা জটিল নয় ডক মুলারের লেখা নিম্নলিখিত গবেষণাপত্রটি দেখুন প্রতিটি জাতির জন্য ডিজিটাল সার্বভৌমত্বের কৌশল ডিজিটাল সার্বভৌমত্ব অবশ্যই প্রতিটি আধুনিক জাতির আলোচ্যসূচিতে থাকতে হবে খাদ্য এবং জল ব্যবস্থাপনার মতো অত্যাবশ্যকীয় বিষয়গুলি থেকে শুরু করে মেটাভার্স এবং মহাকাশে উত্তরণ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করছে অতএব একটি আধুনিক দেশের টিকে থাকা উন্নতি করা এবং নেতৃত্ব দেওয়ার জন্য এই ডিজিটাল সম্পদগুলি রক্ষা করা অনিবার্য হবে বন্ধুত্বপূর্ণ যৌক্তিক রাষ্ট্রগুলির একচটিয়া আধিপত্য এবং বিবেশপূর্ণ ক্ষতিকারক রাষ্ট্র ও আচরণের হুনকি থেকে এই ডিজিটাল সম্পদগুলি রক্ষা করার জন্য ডিজিটাল সার্বভৌমত্ব একটি কৌশলগত প্রয়োজন এই কাজে আলিশোকের ডিজিটাল সম্পদ ব্যবহার মালিকানা এবং উৎপাদনের সম্পূর্ণ মূল্য মূল্যশৃঙ্খলকে অন্তর্ভুক্ত করার জন্য ডিজিটাল সার্বভৌমত্বের সংজ্ঞা এবং পরিধি পুনমূল্যায়ন করেছেন টেক্সি সার্বভৌমত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় গবেষণা এবং উদ্ভাবনের পাশাপাশি কাঁচামাল এবং মানবদক্ষতা উভোজ ক্ষেত্রেই কর্মক্ষম সম্পদ রক্ষার গুরুত্বের উপর আমরা জোর দিই আমরা আরও দেখাই যে শাসনের মাধ্যমে ডিজিটাল সার্বভৌমত্ব অর্জন প্রায়শই অসম্ভব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সর্বদা টেক্সি নয় এই লক্ষ্যে তিনি যৌক্তিক রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক পরিচালনার জন্য গেম থিওরিতে প্রায়শই অধ্যয়ন করা ন্যাস ভারসাম্য ব্যবহার করে ডিজিটাল সার্বভৌমত্ব বাস্তবায়নের প্রস্তাব করেন পরিশেষে শোকের বিভিন্ন দেশের ডিজিটাল প্রোফাইলের জন্য তাদের বর্তমান অবস্থা অগ্রাধিকার এবং সক্ষমতার উপর ভিত্তি করে একটি ডিজিটাল সার্বভৌমত্বের আলোচ্যসূচি প্রস্তাব করেন আলী শোকের এবং তার দল অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি জরিপ করেছেন যা বর্তমান ডিজিটাল সম্পদগুলিকে সার্বভৌম করতে সহায়ক উপরন্তু তিনি একটি রোডম্যাপ প্রস্তাব করেন যার লক্ষ্য শাসনের যতটা সম্ভব কাছাকাছি একটি সার্বভৌম ডিজিটাল জাতি গড়ে তোলা পরিশেষে আমরা প্রযুক্তিগত অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডিজিটাল সার্বভৌমত্বকে আরও ভালোভাবে বুঝতে এবং বাস্তবায়ন করার জন্য আরও গবেষণার প্রযোজনের দিকে মনোযোগ আকর্ষণ করি উৎস আটাশে জানুয়ারি দুই হাজার শোকের এ দুই প্রতিটি জাতির জন্য ডিজিটাল সার্বভৌমত্বের কৌশল অ্যাপ্লাইড সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট গভর্ন্যান্স এক বাহাত্তর আপনি কি এই ক্ষেত্রে কোনও অতিরিক্ত গবেষণাপত্র বা প্রকল্প পড়েছেন আলোচনা ফোরামে আমাদের সাথে তথ্য শেয়ার করুন অতিরিক্ত পঠন সুনীল আব্রাহামের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বৃহত্তর সাইবার সার্বভৌমত্বের দিকে কি সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের গিগানের দুই বার্ষিক সিম্পোজিয়ামের সময় ডিজিটাল সার্বভৌমত্বের উপর একটি প্যানেল অনুষ্ঠিত হয়েছিল পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ লর্ডস এর জোয়ানা কুলেস্টার সভাপতিত্বে বিভিন্ন পটভূমির প্যানেলিস্টদের সাথে একটি আকর্ষণীয় কথোপকথন হয়েছিল আমরা আপনাকে নিম্নলিখিত ভিডিওটি এক ঘন্টা সাতাশ মিনিট চুয়ান্ন সেকেন্ড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার নিজের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ইন্টারনেট এবং বৈশ্বিক ডিজিটাল শৃঙ্খলার প্রযুক্তিরাজনৈতিক বিন্যাসের উপর সংগ্রাম সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সরকার ইন্টারনেটকে ওয়েস্টফেলিয়ান রাষ্ট্র ব্যবস্থার অধীনস্থ করার চেষ্টা করছে এই নিবন্ধটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বৈশ্বিক ডিজিটাল শৃঙ্খলার উপর এই সংঘাতের বিশ্লেষণে একটি নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করে এটি ইন্টারনেটকে একটি প্রযুক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক নেটওয়ার্ক এবং এর পরিচালনা হিসাবে সংজ্ঞায়িত করে এমন ক্ষমতার সম্পর্কের পুনবিন্যাস অধ্য্বজনের জন্য একটি বিকল্প বিশ্লেষণমূলক লেন্স হিসাবে নেটওয়ার্ক তত্ত্বের উপর নির্ভর করে পোহলে জে এবং ভুয়েলস্যান্ড ডি দুই ইন্টারনেটের ইতিহাসকে প্রভাবিত করে এমন মূল সংঘাত এবং উন্নয়নগুলি পর্যালোচনা করেছেন উনিশ শত দশকে ইন্টারনেট ব্যতিক্রমবাদীদের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে রাষ্ট্রগুলির সাম্প্রতিক ডিজিটাল সার্বভৌমত্বের সাধনা পর্যন্ত তারা রাষ্ট্র এবং বেসরকারি কোম্পানিগুলি কীভাবে ইন্টারনেটের প্রভাবশালী যুক্তি এবং এর উপনেটওয়ার্কগুলিকে মৌলিকভাবে পুনবিন্যাস করার চেষ্টা করে তাদের ক্ষমতার অবস্থান প্রসারিত এবং প্রাতিষ্ঠানিকীকরণ করতে তা অনুসন্ধান করেছেন এইভাবে তারা সংঘাতের একটি গভীর স্তরকে তুলে ধরেন ইন্টারনেটের প্রযুক্তিরাজনৈতিক কনফিগারেশনের উপর বর্তমান সংগ্রামগুলি কেবল ইন্টারনেটের উদার এবং কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত নয় এগুলি ইন্টারনেটের প্রযুক্তিগত ভিত্তি এবং এর পরিচালনার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের প্রক্রিয়াগুলির মধ্যে চলমান উত্তেজনার ফলাফল এই গতিশীলতার প্রভাব হিসাবে আমরা বর্তমানে ক্ষমতার বহুত্ববাদ প্রত্যক্ষ করছি যখন একই সাথে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের নতুন কেন্দ্রবিন্দু আবির্ভূত হচ্ছে উৎস ছাব্বিশে মার্চ দুই পোহলে জে এবং ভুয়েলস্যান্ড ডি দুই ইন্টারনেট এবং বৈশ্বিক ডিজিটাল শৃঙ্খলার প্রযুক্তি রাজনৈতিক বিন্যাসের উপর সংগ্রাম পলিসি অ্যান্ড ইন্টারনেট এক চৌদ্দ বৈশ্বিক পরিচালনার পর প্রযুক্তিগত উদ্ভাবন এবং ইন্টারনেট পরিচালনা সার্বভৌমত্বের নতুন রাজনীতি বৈশ্বিক পরিচালনার সাম্প্রতিক সংকট এবং সার্বভৌমত্বকে পুন আঞ্চলিকীকরণের সহগামী অনুশীলনগুলি বোঝার জন্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ধারণা এবং স্বার্থগুলিকে বাস্তবে রূপ দেওয়ার একটি হাতিয়ারের চেয়ে অনেক বেশি এটি ক্ষমতার সম্পর্কের মধ্যে নিহিত নীতিগত সিদ্ধান্তগুলিকে প্রকাশ করে এবং রাজনীতির পরিচালনার শর্তগুলিকে গঠন করে প্রযুক্তি কিছু অভিনেতাকে ক্ষমতায়ন করে এবং অন্যদের ক্ষমতাহীন করে এটি রাজনৈতিক পদক্ষেপের নতুন রূপকে সম্ভব করে তোলে এবং অন্যদেরকে আরও ব্যাসবহুল করে তোলে আয়ার বিতর্কের অনেক বিক্ষিপ্ত অংশে দীর্ঘকাল ধরে প্রযুক্তির এই গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে তবে যা প্রায়শই উপেক্ষা করা হয়েছে তা হল প্রযুক্তিগত উদ্ভাবন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির উপর একটি ব্যাঘাতমূলক প্রভাব ফেলতে পারে জার্গেন নেয়ার ইউরোপা ইউনিভার্সিটি ভায়াড্রিনা ইউরোপীয় নিউ স্কুল অফ ডিজিটাল স্টাডিজ গ্রোসে সানস্ট্রাস উনপঞ্চাশ পনেরো হাজার দুইশো তিরিশ ফ্রাঙ্কফুড ওডার এর গবেষণাপত্রটি প্রযুক্তি সার্বভৌমত্ব এবং বৈশ্বিক পরিচালনার মধ্যে ঘনিষ্ঠ সংযোগের উপর জোর দিয়ে ইন্টারনেটের প্রশাসনে এই ব্যাঘাতমূলক প্রভাবের সন্ধান করে এটি অবশেষে ভবিষ্যতের গবেষণার জন্য আশাবঞ্জক পদগুলি নিয়ে আলোচনা করে উৎস পঁচিশ জুন দুই ইউরোপীয় ডিজিটাল সার্বভৌমত্ব একটি স্তোরযুক্ত পদ্ধতি নিম্নলিখিত গবেষণাপত্রটি বৈশ্বিক ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সক্ষমতার একটি আনুমানিক পরিমাপে পৌঁছানোর জন্য একটি স্ট্যাক মডেল ব্যবহার করে ডিজিটাল সক্ষমতা পরিমাপ করা কঠিন এবং সেমিকন্ডাক্টর এবং নেটওয়ার্ক অবকাঠামো থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস ডিভাইসগুলি পর্যন্ত বিস্তৃত প্রযুক্তির সাথে জড়িত সার্বভৌমত্বের সমসাময়িক সাংগঠনিক নীতি হিসাবে স্ট্যাকের উপর বেঞ্জামিন ব্র্যাটেনের অনুমানমূলক কাজ গ্রহণ করে এই গবেষণাপত্রটি ডিজিটাল প্রযুক্তির একটি স্তরযুক্ত পদ্ধতির উপস্থাপন করে এবং তারপর সেই স্তরগুলি জুড়ে ইউরোপীয় ইউনিয়নের সক্ষমতাগুলি মূল্যায়ন করে এর লক্ষ্য হলো বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মধ্যে সংযোগগুলি শনাক্ত করার জন্য একটি কাঠামো সরবরাহ করা এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্বভৌমত্বের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিগুলি সম্পর্কে যুক্তিযুক্তভাবে আলোচনা করা উৎস চব্বিশ নভেম্বর দুই সাইবার কূটনীতি ডিজিটাল যুগে বৈশ্বিক সহযোগিতার একটি নতুন ক্ষেত্র বিশ্ববিকসিত হওয়ার সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ক্রমবর্ধমানভাবে আন্তঃসংযুক্ত হয়ে উঠছে সাইবার স্পেসের চ্যালেঞ্জগুলি মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতার ক্রমবর্ধমান প্রয়োজন দেখা দিয়েছে সাইবার কূটনীতি সাইবার স্পেসে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য কূটনৈতিক উপায়ের ব্যবহার আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন ক্ষেত্র হিসাবে আবির্ভূত হচ্ছে সাইবার অপরাধের অগ্রগতির সাথে সাথে সাইবার স্পেসের কুশিলভ সরকার সংস্থা কর্পোরেশন বেসরকারি খাত এবং সুশীল সমাজ অবশ্যই সহযোগিতা আলোচনা এবং সাইবার কূটনীতির মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল ক্ষেত্র নিশ্চিত করার জন্য সাইবার সক্ষমতা বিকাশ করতে হবে এই নিবন্ধে সাইবার স্পেসের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হুমকিগুলি বর্ণনা করা হয়েছে যার মধ্যে রয়েছে সাইবার অপরাধ রাষ্ট্রসমর্থিত সাইবার হামলা সাইবার গুপ্তচর বৃত্তি সাইবার সন্ত্রাসবাদ এবং সাইবার অপরাধে প্রবণতা এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি ক্ষেত্র হিসাবে সাইবার কূটনীতির ধারণা এবং এর সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই দিকের মূল অগ্রগতিগুলি উল্লেখ করে একই সাথে সাইবার স্পেসের জন্য বৈশ্বিক নিয়ম মান এবং প্রবিধান গঠনে সাইবার কূটনীতির ভূমিকা উল্লেখ করা হয়েছে এবং এই ক্ষেত্রে উন্নত আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য সুবিধাগুলি অন্বেষণ করা হয়েছে উৎস সাত মে দুই আঞ্চলিক ডিজিটাল পরিচালনা জামাল শাহিন সোফি হুগেনবুম কার্লোটা মোরেস এবং মাওরো সান্তানিয়েলোর দুই কাজ আঞ্চলিক ডিজিটাল পরিচালনার একটি বিস্তৃত সারসংক্ষেপ প্রদান করে যা তুলে ধরে যে কিভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল ডিজিটাল প্রযুক্তির একীকরণ এবং পরিচালনাকে সামনে রেখে এগচ্ছে। এটি এশিয়া ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা এবং ইউরোপকে কভার করে ডিজিটাল রূপান্তর এবং পরিচালনার জন্য উদ্যোগ চ্যালেঞ্জ এবং কৌশলগুলি বিস্তভাবে বর্ণনা করে এই নথিতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং ডিজিটাল নীতিগুলি প্রচারে ডিজিটাল বিভাজন মোকাবেলায় এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে বিভিন্ন আঞ্চলিক সংস্থার ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে ইউরোপ তার উন্নত একীকরণ এবং ডিজিটাল পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রক পদ্ধতির জন্য সুপরিচিত যার লক্ষ্য কৌশলগত স্বায়ত্ত শাসন এবং ডিজিটাল সার্বভৌমত্ব এই লেখায় বৈশ্বিক ডিজিটাল পরিচালনা চুক্তি এবং সহযোগিতার উপর আরও গবেষণার প্রযোজনের উপর জোর দেওয়া হয়েছে উস সতেরো ফেব্রুয়ারি দুই হাজার